আসসালামাইকুমাত্মানিত সারা বিশ্বের পিছ টিভির দর্শক শ্রোতা আজকে আমরা আপনাদের সম্মুখে ধারাবাহিক আলোচনায় সমের বিস্তারিত দিক নিয়ে আলোচনা করব আমি পরিচালনায় আছি ড মুসলিউদ্দিন এবং আমার ডানে আছেন শেখ আব্দুরজ্জাক ভাই ইউসুফ আব্দুল মজিব এবং আমার সম্মুখে আছেন शेख শহীদুল্লাহ খান মাদানি বামে আছেন शेख আমানুল্লাহ মাদানি আপনার সম্মুখে এই বড় বড় দিনে আলেম ওলামাদের মুখ থেকে রমাদানের সাথে সম্পর্কিত অনেক কিছু আমরা জানতে পারবো তাদের মাধ্যমে ইনশাআল্লাহ রেজ ফালা ইয়াসখব সখবের কি অর্থ সখবের অর্থ হচ্ছে জোরে আওয়াজ করা চিৎকার করা বিশেষ করে বিবাদ বিসংবাদ এবং ঝগড়া ফাসাদ করে যারা চিল্লা চিল্লি করে জোরে আওয়াজ করে শ্রিয়াম সাধনা পালনের সময় একজন মানুষকে অত্যন্ত ধৈর্যশীল এবং গাম্ভীর্যপূর্ণ ভাবধারায় ও জীবিত হয়ে প্রাণভন্ত হয়ে সিয়াম সাধনা পালন করবে সেক্ষেত্রে সব ধরনের অশ্লীলতা অন্যায় কাজকে যেভাবে পরিহার করার জন্য রসুলিকার ইমসালিসাল্লাম নির্দেশ দিয়েছেন ঠিক তেমনি ভাবে কারোর বিবাদ লিপ্ত হওয়া যেরকম পরবর্তী নিজে তো কারোর সঙ্গে বিবাদ বিতর্কে লিপ্ত হবে না যদি অন্য কেউ কে গালি দেয় অথবা গালবন্ধু বলে খারাপ কিছু বলে তখন অত্যন্ত সবিনয়ে সে বলবে যে আমি ইন্নি মন সোয়েম আমি রোজাদার কাজে তুমি তার সহি মার্জিত রুচি এবং উন্নত জীবনে সে গড়ে তুলবে ট্রেনিং নেবে একটু সংযুক্ত যে সুন্দর ব্যাখ্যা দিলেন জো খায়ের আসলে ইসলামে আল্লাহ রাবুলি আলমী যে আবাদত দিয়েছেন প্রতিটি আবাদতের পিছনে দুটি দিক রয়েছে একটি দিক হল এই আবাদতের মাধ্যমে আল্লাহ রাবুল্লাহ আলমিনের নৈকট্য অর্জন করা যায় আরেকটি দিক হল এই মাধ্যমে নিজের ও সমাজের যে একটা আদর্শ বা একটা উত্তম পরিবেশ সৃষ্টি করে নিয়ে সম্ভব হয় তো এই শিয়াম পালন যখন আমরা করি যখন আমরা রোজা রাখি এর মাধ্যমে তো আল্লাহ রাবলি আলমিনের নৈকট্য অর্জন করছি প্লাস যেন একটা পরিবেশ খুব সুন্দর পরিবেশ তৈরি হয় যে পরিবেশে শান্তি শৃঙ্খলা কোন রকমের ঝগড়া বিবাদ থাকবে না যার কারণে আমি শ্যাম পালন করা অবস্থায় আমাকে কেউ যদি গালিও দেয় আমি তাকে জবাব দিব এটাই যে ভাই আপনি আমাকে গালি দিতে পারেন কিন্তু আমি এমন একটা আবাদত করছি আমার পক্ষে তোমাকে গালি দেওয়ার মানে পরিবেশ সমাজকে একটা শান্তি শৃঙ্খলা হয় সমাজ গড়ার জন্য একটা এই আবাদত গুলির বিশাল একটা ভূমিকা রয়েছে কোন প্রয়োজন নেই আল্লাহ কিছু প্রয়োজন নাই। এখানে মাল্লাম কাউল জুর জিনিসটা কি রসুল সালাম বলছেন যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ে না মিথ্যা আচরণ ছাড়ে না জোর হলো মিথ্যা কথা বলা আচরণ করা মিথ্যা সাক্ষী দেওয়া ইত্যাদি সম্বলিত দুঃখজনক হলো সত্যি মিথ্যার কারণে আজকে মানুষ এত ক্ষতিগ্রস্ত হচ্ছে সব জায়গায় একদম ডাক্তার এই মিথ্যা ডাক্তার যত রোগী হত্যা করবে মিথ্যা সার্টিফিকেট মিথ্যা অমুক মিথ্যা মিথ্যা দেখা যাচ্ছে মিথ্যা আলেম মিথ্যা আলেম কেমন সে লেখাপড়া জানে না অথচ সে বিরাট জাব্বা কুব্বা গায়ে দিয়ে আলেম সেজে বসে আছে মানুষ ফতোয়া জিজ্ঞাসা করতে সমাজকে ক্ষতিগ্রস্ত জিনিসটা মানুষকে কত ক্ষতি করে মাল্লাম ইয়া দেখোলাহি এবং আচরণ আকার যে আমি কথাটা বলছিলেন খুব সুন্দর বলছিলেন আমরা ওখানে আর একটু কথা যোগ করতে পারি তাহলে আমরা বিষয়টি আরো সুন্দরী স্পষ্ট বুঝবো সেটা হচ্ছে যে আল্লাহ তালা বলছেন যে আমি নিজে হাতে সেদান দিব এই জন্য প্রবৃত্তিকে ত্যাগ করব যখন মানুষ দেয় কাউকে ত্যাগ করে না প্রবৃতি আর যদি প্রবৃত্তি থাকে তাহলে আল্লাহ তাকে নিজে হাতে নেকি দিবেন না এই জন্যই রাসুল সাল সাল্লাম বলেছেন যে মিথ্যা কথা বলে আহ তার সে মানে সে নেকি পায় না সাথে সাথে যতক্ষণ পর্যন্ত মানুষের মুখ এবং কথা দুইটা সমান না হয়েছে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মোমেন হয় না যে মুখে যে এক কথা বলে আর অন্তরে যে আরেকটা রাখে সে হচ্ছে জ্ঞানী মুনাফিক জ্ঞান পাপি যেটাকে বলে আমরা সাধারণ আলেমন মুনাফিকে সে জ্ঞানী মুনাফিক তো একজন আলেম যদি নিজে আমল না করে অপরকে ভালো কথা বলে তাহলে সে একজন মমবাতির মতো হলো একটা মমবাতির মতো হলো যে নিজে মানুষকে বললো কিন্তু নিজে ক্ষতিগ্রস্ত হলো না হা যত আয়াদা তো আম হওয়া সরাভ কথার জোর এবং কাজের জোর অর্থাৎ মুখের সাথে সম্পৃক্ত যত অন্যায় এবং কাজের সাথে সম্পৃক্ত যত অন্যায় থাক না কেন মুখে মিথ্যা কথা বলা মনাফি করা যত কিছু থাক না মানুষকে মারা খুন করা দেহের সাথে যত ধরনের অন্যায় সম্পৃক্ত অন্যায় সাধারণত এই দুইটাই থাকে দুইটার সাথে আল্লাহ তার কোন প্রয়োজন নেই আমরা সামান্য একটু বিরতির পরে আবার আপনাদের সম্মুখে আলোচনা আসব ফিরে আসবো পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের বিরতির পরে আলোচনার দিকে আল্লাহ বলছেন যে আমি নিজে হাতে সে প্রতিদান দিব এজন্য যে সে তার প্রবৃত্তিকে ত্যাগ করবে যখন মানুষ গালি দেয় কাউকে মিথ্যে কথা বলে তখন সে তার প্রবৃত্তিকে ত্যাগ করে না বরং মিথ্যা বললে তার ভিতরে প্রবৃত্তি থেকেই যেন আর যদি প্রবৃত্তি থাকে তাহলে আল্লাহ তাকে যতক্ষণ পর্যন্ত মানুষের মুখ এবং কথা দুইটা সমান না হয়েছে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ মুমেন হয় না যে মুখে যে এক কথা বলে আর অন্তরে যে আরেকটা রাখে সে হচ্ছে জ্ঞানী মুনাফিক জ্ঞানী মুনাফিক মানুষকে বললো কিন্তু নিজে ক্ষতিগ্রস্ত হলো আমল করলো না তো কোনো কিছুরই প্রয়োজন নাই তাহলে এখানে আল্লাহা কেন বললেন কাজের সালিল জোর মুখের সাথে সম্পৃক্ত মোনাফি করা গীবত করা গালি দেওয়া চিৎকার করা মিথ্যা সাক্ষী দেওয়া কাজের সাথে সম্পৃক্ত যত কিছু থাক না কেন মানুষকে মারা খুন করা তৈরি করা ডাকাতি করা যে না করা দেহের সাথে যত ধরনের অন্যায় সম্পৃক্ত অন্যায় সাধারণত এই দুইটাই থাকবে সরাবাহু আল্লাহ সে কওলার যেই বলুক না কেন আলেম হন জাহেল হন যেই হোক না কেন মিথ্যা খারাপ আল্লাহবাক মিথ্যা কে আহ ত্যাগ করতে বলেছেন মিথ্যা যদি কেউ ত্যাগ না করে তাহলে পালন করে আল্লাহ নবী বলেছেন হা যত আদা আহ আমা সরাবাহু আল্লাহ আমাদেরকে যে সমস্ত হুকুম জন্য করণীয় হিসেবে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সেগুলো আমাদের আল্লাহ তিনি কোন সুবিধা লাভ করেন না আমাদেরকে আল্লাহ পাক যে সমস্ত হুকুম হক দিয়েছে যে আমাদের কল্যাণ নিশ্চিত করবার যা আমাদের সৌভাগ্য আল্লাপাক আমাদেরকে দেবেন দুনিয়াতে যা কিছু দিয়েছেন জীবন উপকরণ হিসাবে এর চেয়ে আরো অনেক অনেক উন্নত আখাব উন্নত তর শ্রেষ্ঠ তর সেই শ্রেষ্ঠ নামতগুলো আল্লাপাক আমাদেরকে দান করবেন বিশেষ করে রোজা যে আমাদের উপরে আল্লাপাক খরচ করেছেন এই জন্য তো এমন পুরস্কার ঘোষণা করেছেন যে আনা জীবী আমি সরাসরি যে রোজার কোন পুরস্কার আল্লাপাক নির্ধারণ করে দেননি নিজেই তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন তো আল্লাহ পাক এখানে যে বলেছেন যে তার শ্রম আমার প্রয়োজন নেই অর্থাৎ তার শ্রমকে আল্লাহ পাক গ্রহণ করবেন না এবং তার বিনিমা তাকে সুবিধা থেকে ব্যক্তি বঞ্চিত হবে কারণ সে আচরণে এবং উচ্চারণে আল্লাহর নির্দেশ পালন করতে পারেনি এখানে কাউলার জোর হিসাবে এর ব্যাখ্যা হিসাবে আরেকটা জিনিস আমি বলতে চাই যে সেটা হচ্ছে যে কাউলার জোর তো বাচনই আচরণ উচ্চারণ রমজান তো আমাদের সমাজকে উন্নত করার জন্য এসেছে আপনার বক্তব্য অনুযায়ী তাহলে আমালুজুর আল্লাহ নবী বলেছেন এটা তাৎপর্যটা এখানে একটু যোগ করতেন আসলে আল্লাহ রাসুল সাল্লাম আমরা সবসময় জানি যে তিনি কথা বলেছেন কম কিন্তু উদ্দেশ্য নিয়েছেন ব্যাপক বিষয় আল্লাহ রাসুল সাল্লামের কথাগুলি হলাম তো এ কথাটিকে দিয়ে আমরা শুধু আহ মিথ্যা কথা বা মিথ্যা কাজেই সীমাবদ্ধ করব না বরং যত রকমের ধোকাবাজি রয়েছে এবং যত রকমের মানুষের অধিকার হরণের বিষয়গুলি রয়েছে সবগুলি প্রতারণামূলক কাজ রয়েছে সবগুলি গুলির মাধ্যমে একটি যেন সমাজ একটি দেশ একটি জাতি বা একটা বিশ্ব যেন সুষ্ঠু সুন্দর পরিচালিত হয় এই দিকগুলি আল্লাহ রাবুল্লাহ আলমিন এখানে রেখেছেন জি যেমন আজকে আমরা বিশ্বব্যাপী যে সমস্যাটা বা যেই ব্যাধিটার জন্য বেশি আমরা পীড়া করছি সেটা হলো দুর্নীতি তো যদি কোনো ব্যক্তি আল্লাহ রসুল সাল্লামের এই কথাটা চিন্তা করে যে ফি মানলা যে ব্যক্তি শিয়াম পালন করছে আবার সে কথাবার্তার ক্ষেত্রে মিথ্যা প্রতারণা এবং কর্মের ক্ষেত্রে মিথ্যা প্রতারণা ও জাহেলি কর্মকান্ড এগুলি যদি সে বর্জন না করে তাহলে আল্লাহ যারা আমরা সিয়াম পালন করছি তারা যদি এই বিষয়টাকে সঠিকভাবে লক্ষ্য করতাম তাহলে আমাদের মধ্যে থেকে এমনি দুর্নীতি কমে যেত সিয়াম যেটা সিয়াম তো বিরত থাকা তাহলে রমজান মাসে আমাদেরকে খাওয়া বাড়িয়ে দেওয়া ইফতার বাড়িয়ে দেওয়া জুলা কি অসংগতিপূর্ণ আমাদের এ নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করা হয়েছে মানব রবি শেতন হোক জিন রুবি শেতন হোক এটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করা হয়েছে তার ভিতরে এটা একটা আর জিনিস হয়েছে যে মানুষ আসলে তো যখন সুন্নদ থেকে বিচ্যুত হয়ে যায় তখন ক্ষতিগ্রস্ত হয়ে যায় তো ইফতার রসাল সালাম করেছেন পানি দিয়ে না খেজুর দিয়ে এই যে বিষয় আছে আমরা কিছু কিছু জিনিস আহ এটা এইভাবে ইয়ে করি যার ফলে দেখা যাচ্ছে যে এখানে মুনাফাখড়ি যারা রয়েছেন বা যারা মানুষকে কষ্ট দিতে চাচ্ছেন মানুষের জন্য সিয়ামটা কষ্টসাধ্য হোক এরকম একটা চিন্তা ভাবনা বা বাতসরিক ইনকাম তারা করে নিবেন এরকম একটা চিন্তা ধারা তারা মাথার ভিতরে রাখছেন তো এসব থেকে আমরা তাদেরকে নসিহত করতে পারি যে আপনারা বিশেষ করে সালাফে সালহীনদেরকে দেখা গেছে তখন তারা দাম কমিয়ে দিয়েছে বা সহজ করে দিয়েছে এবং অনেক দেশে এখনো আছে আরব দেশে বা আমরা দেখতে পাই সেখানে সাইমিনদেরকে ইফতার করানোর জন্য মানুষ প্রতিযোগিতা করে কিন্তু মানসিকতা চেঞ্জ না হওয়া পর্যন্ত এটা কোশিং হবে না আমরা যে ভোগের জন্য আমাদেরকে আনা হয়নি আমাদের ত্যাগের জন্য আনা হয়েছে এই চিন্তাধারা মানুষের ভিতরে আসে না যার ফলে এই যে বাহারি এফতার পথে ঘাটে রাস্তায় দাম বেড়ে যাচ্ছে ছ পালন করছে আবার দাম বাড়াচ্ছে আপনি একটু এনজি দিয়েছিলেন আমাদের প্রেক্ষাপটে দু চারটা কথা আপনি সংযোগ করবেন ধন্যবাদ আসলে একটা হুকুম এবং আল্লাহ এবং যারা আমরা এই ধরনের তৈরি করা এবং যারা যারা ব্যবসায়ী তারা মূলত ব্যবসায়ী চিন্তা ভাবনায় এই ধরনের এগুলো তৈরি করে আর যারা রমজান আসলে পরে রোজা রাখেন আর রমজান চলে গেলে দিন ধর্ম ধর্মীয় ভাবধারায় তত উজ্জীবিত নন তারা তো রোজা আসলে রোজা রাখেন আল্লাহ হুকুম হিসাবে কিন্তু ক্ষুধা যন্ত্রণা তো ভিতরে থেকেই যায় তো জঠোর জ্বালা মিটাবার জন্য তাদের খাবারের লোভটা তো তারা প্রশমিত করতে পারেন না ফলে বিভিন্ন রকমের ইফতারিও যারা ব্যবসায়ী তারা ইফতারিও বিভিন্ন রকমের তৈরি করছেন তো এই সমস্ত কারণে মূল কারণ একটাই যে হৃদয়ের গভীরে যখন আল্লাহ সন্তুষ্ট লাভের চেতনা না থাকবে তখন এই ধরনের খাবারের উৎসব এখন রমজান যেখানে আল্লাহ দিনের বেলা খাবারকে হারাম করে দিয়েছেন হালালকে হারাম করে দিয়েছেন যাতে করে প্রকৃত হারাম থেকে বেঁচে থাকার একটা প্রশিক্ষণ আমরা লাভ করতে পারি সেক্ষেত্রে আমরা রমজান খাবারের উৎসব হিসাবে যেন আমরা গ্রহণ করছি শেখ আব্দুল রাজাক সাহেবের কাছে ফিরে আসছে। রামাজানকে লক্ষ্য করে প্রত্যেকটা মানুষ কিছু ইনকামের পরিকল্পনা করে সে অনুযায়ী তারা তাদের মালকে গুদামজাত করার চেষ্টা করে এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে যেটা জোরালো কর্তব্য হবে সেটা হচ্ছে জাতি করে আহ এদেশে যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ীরা যেন রামজানকে লক্ষ্য করে তাদের কাপড় রামজানকে লক্ষ্য করে তাদের খাদ্যদ্রব্যাদি সবকে গুদামজাত করতে না পারে कार जन करते सरकार जरूरी ताहले शाये शाये पालन मूलत प्रवृत्ति के त्याग इबादत करा क्योंकि रामजान जख आए प्रत्येक मानुषर प्रवृत्ति बेसिज ख चाहिदा बस पोशाक चाहिदा बसिंग তো প্রত্যেকটা যখন চাহিদা বেশি হয়ে যায় তখন চাহিদা অনুযায়ী বাজারে বস্তু সাপ্লাই থাকে না তখন এটা এমনিতে তার দাম বেড়ে যায় মানে যারা দিবে তারা সেই পরিমাণ দিতে পারে না চাহিদা যত আছে মানুষ যদি ওই দিকে মানুষ যদি তার প্রবৃত্তিকে কমিয়ে দশ প্রকার ইফতারের ব্যবস্থা করতে হবে দশটা তরকারি করতে হবে দশটা জামা কিনতে হবে তো রমজান মাসে যদি সবাই এভাবে প্রস্তুতি নেয় তাহলে তো বাজারে কিছুটা কম দেখা যাবেই আর সেটুকু পূরণ করার জন্য বিভিন্ন ধরনের মানুষ চেষ্টা করবেই তো সরকারের জন্য যেটা জরুরি যে মানুষ যেন এরূপ করতে না পারে ঠিক প্রত্যেকটা মানুষের জন্য তেমন জরুরি মানুষ আসলে প্রবৃত্তির যেন অনুসরী এত বেশি না হয় বলতে থাকেন হে আমাদেরকে এমন একটা সুসংবাদ যেন দিচ্ছে এই হাদিসটা তাহলে রমজান মাস এটা কি আল্লাহবুল্লাহ আলমিন এমন একটা ফজিলতপূর্ণ পূর্ণ মর্যাদাপূর্ণ মাস হিসাবে এর বৈশিষ্ট্য দিয়েছেন তাই আমরা বাস্তবেও এর অর্থ হাদিসের অর্থ আবার এই নয় যে উপর থেকে ফেরেস্তা ডাকবে নিভাবে আর আমরা আমরা দৌড়াবো তা নয় কারণ সেটা ফেরেস্তার ডাক শোনা যাবে বা ইত্যাদি কখনো এই ধরনের বোঝা যায় না বা বোঝাও ঠিক হবে না বরং আমরা একটা বাস্তব অবস্থা অনুভব করতে পারি যেই লোক দেখা যায় যে সারা বছর সে মসজিদের কোনো খোঁজখবর রাখতেন না কিন্তু রমজান শুরু হতে না হতেই তার একটা মানসিক ভাবে প্রস্তুতি এসে যায় সুন্দর লেবাস পরে মসজিদের দিকে এখন সে পাঁচ অক্ত সালাতের জন্য দৌড়াতে শুরু করে আবার যেই লোক দেখা যায় যে রমজানের পূর্বে বিভিন্ন অশ্লীল গান বাজনা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু রমজান আসার পূর্বেই দেখা যায় যে তার একটা মানসিক প্রস্তুতি যেন হয়ে যাচ্ছে যে এগুলি আমাকে বর্জন করতে হবে এটাই যেন বোঝা যাচ্ছে যে সেই হাদিস থেকে আল্লাহ রাবুল্লাহ আলমিন অটোমেটিক এই আহ্বান দেওয়া মানে হল এরকম একটা পরিবেশ পরিস্থিতি আল্লাহ রাবুল্লাহ আলমী সৃষ্টি করে দেন যেই পরিবেশটাই মানুষকে ভালো কাজের দিকে আরো উৎসাহিত করছে আরো প্রেরণা দিচ্ছে এবং ভালো কাজের দিকে মানুষ অগ্রসর হচ্ছে এবং এই পরিবেশটাই যেন মানুষকে খারাপ বর্জন করার জন্য একটা উৎসাহ দিচ্ছে বা বর্জন করার একটা সহজে সহায়তা দিচ্ছে আমরা এই দৃষ্টিকোণ থেকে এই হাদিসকে বুঝবো এবং এটা একটা রমজান মাসের বিশেষ ফজিলত হিসাবেই প্রমাণিত অর্থাৎ রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকে চেয়ে উত্তম তো এখান থেকে আমরা অনেকগুলি জিনিস জানতে পারছি একটা প্রথম জিনিস জানতে পারছি যে আল্লাহর কাছে পছন্দনীয় কিছু আছে অপছন্দনীয় কিছু আছে এটা আল্লাহর একটি সেফত আল্লাহর একটি সেফত আমরা জানতে পারছি আর রোজাদারের যে রোজা রাখার কারণে ভিতরে যে একটা মুখ থেকে যে একটা গন্ধ আসে রোজার গন্ধ যে গন্ধটা আল্লাহর কাছে অত্যন্ত উত্তম আমরা এতক্ষণ আমাদের বিজ্ঞ আলিম আমাদের কাছ থেকে সৌমের ফজিলতের উপর যে হাদিসগুলো তার ব্যাখ্যা বিশ্লেষণ শুনছিলাম কোরআন এবং শাহী হাদিসের আলোকে এবং শাহী ব্যাখ্যার আলোকে আমরা ইতিমধ্যে জানতে পারলাম শেষ আলোচনা জেনে করছিলেন মুখে দুর্গন্ধ হলে সেটা দুর্গন্ধ নয় মূলত সেটা হলো আতর মেস্ক এবং হবে এই রয়েছে দর্শক শ্রোতা আমরা ইনশাল্লাহ ধারাবাহিক ভাবে আলিমালামাদের কাছ থেকে রমাদানের উপরে শ্রমের উপর আলোচনা শুনতে পাবো এইটুকুকু বলে আমি আজকের এই অনুষ্ঠান শেষ করছি আসসালাম আলাইকুম ওরা